ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يبلله فلا قادي له ونشهد أن الله মানাশহাদুন সাইয়দানা ওয়া সানদানা ওয়া হাবীবানা ওয়া ত্ববীবানা ও মাহলুবানাウルশিদানা ও মাওলানা মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলু আরসালহু বিল হাক্কি أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَٰئِكَ هم الْمُؤْمِنُونَ حَقًّا ۖ وَأُولَٰئِكَ درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه السلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمال কশপদা জমি হাসনত জিহি বোলা বিমালি কশপদা বি হাসনত জমি ওখ সালহি সি ও মেরে মসক রসক হওয়ি কবা বনে মেরে মধুবন দিয়ারে মদিনা বলা বোলি কশবালি মাহফিলের মহতারাম সদর সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ অলামায়াম সম্মুখবাণের সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবার সহবতে আশার বসার তৌফিক আল্লাহ দান করেছেন শকর গুজার হয়ে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অনেকে জুতা খোলার অলসতায় ঘুরতেছে ভেতরে বসতেছে না এরকম পাবলিক এরকম শ্রোতা অনেক আছে কিছু আছে দোকানে ঘোরাফেরা করতেছে মাইকে তারা বয়ান শুনতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় শুনতেছে দূর দিয়ে ঘুরতেছে আর কিছু শ্রোতা আছে তারা মোহব্বতের সাথে ভেতরে আগায়ে আগায় বসেছে এই সবাই একরকমের উপকার পাবে না যারা মাইক থেকে দূরে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে তাদের আছে ফের জন্য ভেতরে ঢুকতেছে না তারা কিছু বেশি পাবে ওলামায়কের আমাদেরকে দেখার বরকত পাবে আর যারা মসজিদের মজরিসের ভেতরে ঢুকে পড়বে ভেতরে ঢুকে যারা বসা মোহাব্বতের সাথে কিছু কথা শুনতে থাকবে তাদেরকে এই মজলিশ থেকে আবারুল্লাগের সর্বশেষ খলিফা ছিলেন তো বয়ান করতেছিলেন কিছু মানুষ মাইকের কথা শুনতেছিল কিছু মানুষ সামনে বললেন যারা দূর থেকে শুনতেছে আর जरा का बस गे दल दूरगुल्ञान बाढ़ शीतर दिन लाकड़ी जला पुहतेलें दूरे आगन जलते दूर थे आगन देखते आगन तेज उपकार करते दूर आगुने ताप दिए शीत कमान सम्भव होता है जरा आगुने का बस गे तरफ शीत कम लगते गए शीत चादर सोएटार तरफ जैकेट लागते ठीक ओरकम जरा मजलिस बस जाए निकटे आसा तर गुना झरे पड़े थके फेरा तर्जन होते थे আমরা যারা এখানে বসে পড়েছি তারা বাহিরের যারা আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা মজরিসের ভেতরে বসে কিছু কথা শোনার তো দান করুক সকলে বলেন আমিন জোরে আওয়াজ করে বলেন আমিন সোজা করে আমার দিকে যে আসেন এটাই পরীক্ষা হয়েছে যাই তুই উঠোস কে দোনো হাত সোজা করেন আঙুল খোলেন তো এরকম নাড়াচারা জানে এরকম মহেশা আল্লাহ হাত নামান এই হাত তোলা নামা এই সময় যেরকম আমার দিকে ছিলেন কিছু কথা এই দিকেই শুনতে থাকা আলোচকও অনেক আছে বুজুর্গ হাজরাতরা আলোচনা করেছেন আরো হজরাতরা আসতেছেন সারা বাংলাদেশে অনেক মাহফিল হইতেছে অনেক ওয়াজ মাহফিল হইতেছে তাফসিল মাহফিল হইতেছে সম্মেলন হইতেছে শ্রোতারা হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে কিন্তু ইমানই ফায়দা যে পরিমাণ হওয়া দরকার হইতেছে না এর সবচেয়ে বড় কারণ হল মহাদেশ্যাব হুজুরও বলতেছিলেন মাগরীবের নামাজের পরে এইখানে মহাদেশ্যাব হুজুরের সাথে মাগরীবের নামাজ করলাম তো হুজুর বললেন হইতেছে তফ শ্রীর মহাবিদ হইতেছে আমা করেও দাওয়াত দেয় আপনারাও দাওয়াত আসেন কিন্তু ফায়দা কম হইতেছে কারণ হলো সব বড় মাহফিল করার আর বড় ওয়াস করার প্রতিযোগিতা হইতেছে আমলের মেহনত খুব কম হইতেছে মহাদেশ আজকে বললেন হবিগঞ্জের হাজর ওই আমাদের এই একই অবস্থা হয়েছে এলাকায় একটা বড় মাহফিল এমন যেন এটা এলাকার একটা ঈদ বা উৎসবে পরিণত হয়েছে এটা যে ইবাদত এটা অনেকেই ভুলে গেছে অনেকে হয়তো এই উৎসব করতে যায় নিজেরা সার নামাজ এখনো পরে নাই ঘুরতেছে অথচ আল্লাহ তালার কাছে তখনই বান্দা প্রিয় হবে যখন বান্দার ইবাদত হবে গোনার থেকে বান্দা মুক্ত থাকবে ওরা থেকে পাক সাপ করে তখন বান্দার দাম বাড়বে খেয়াল করে দেখেন আমাদের বাংলাদেশে ১৬ কোটি মঙ্গিন মুসলমান বসবাস করে পনেরো কোটি ষোলো কোটি সারা দুনিয়াতে দেড় শত কোটি মুসলমান বসবাস করে এরপরেও মুসলমানরা যেন সকল জায়গায় নির্যাতনের শিকার মুসলমানরা সকল ক্ষেত্রে দুর্বল मुसलमान सब जगह मायर खेल मुसलमान मुसलमान गए शक्ति नहींख्य कम एग्लो कारण ना कारण हल मुसलमान ई मानी मजबूती नहीं आमी मजबूती नहीं कारण ताकि আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমানদের তেল দিয়ে কাফেররা বাহাদুরি করে মুসলমানদের গ্যাস দিয়ে কাফেররা বাহাদুরি করে মুসলমানদের রাবার দিয়ে কাফেররা করে। মুসলমানের কাছ থেকে প্রযুক্তি ধার নিয়ে নিয়ে ওরা মুসলমানদেরকে গোলাম করে আমরা যে এই দুর্বল এই দুর্বলতার থেকে কেমনে আমরা সবল রাস্তায় পৌঁছতে পারি এই উদ্দেশ্য নিয়েই আমাদের আলোচনা করা এবং আলোচনা শোনা দরকার এবং মাহফিলের আয়োজন এই উদ্দেশ্যে মুসলমানরা ইমানি শক্তি বেশি ছিল বদরের ময়দানের দিকে তাকান সৌরতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করেছে। মুসলমানরা এই আয়াতগুলো সৌরায়ান ফালের সৌরভাগের আয়াতগুলো বদরের যুদ্ধের পরে নাজির হয়েছে বদরের ময়দানে সংখ্যা ছিল মুসলমানের সংখ্যা মাত্র ৩১৩ জন ঢাল তরবারি অস্ত্র ঘোড়া সব কিছুতে দুর্বল কিন্তু ইমান ছিল সবল আমল ছিল সবল এ কারণে আল্লাহতালা বিজয়ের মালা মুসলমানদের দাবি করেছে बदरल मैदान मुसलमान रा जो विजय पाइल अस्त्री शक्ति शक्ति विजय टेद्धर पर मुसलमान रा तीन भागे भाग हुआ गल एक भाग काफे तारा करते भाग सरकार नदी के पहाारा दीते लब्ध गणीमत माल कड़ाई माल गलो जो मुसलमान हाथी माल गलो कहो नहीं करते ना किसारी करते कि भाव बंटन निजे इच्छा मत माल गल भोग नाकबाएक गणिमतर माल सम्पर्म से प्रश्न कर लो আল্লাহ নবীর কখনো কখনো হুজুরদেরকে ইমামকে মুসল্লি প্রশ্ন করে ঠেক দেওয়ার নিয়মে মারে ফুল করু পইরা তর্জমা দীঘা ইসা হুজুর এই আয়াতের তর্জমা কি হুজুর নি। বোখারি শরীফের ওইটা সম্পর্কে আরবি কে প্রশ্ন করত ঠেক দেওয়ার জন্য কি বলে টেস্ট করি পরীক্ষা করার জন্য তওরাতের বড় বড় আলেমরা থেকে সরকারের দোয়ালমের বন যায় না পরীক্ষার জন্য প্রশ্ন করত। যাদের পরীক্ষায় বুঝে বুঝে আসতো যে হ্যাঁ সরকারের তো তিনি কালেমা বলে মুসলমান হয়ে যেত কখনো কাফেররা প্রশ্ন করেছে রুফ কি এস আলমা কানির রুফ রব্বি কখনো প্রশ্ন করেছে চাপ কি কাফেররা প্রশ্ন করেছে রুফ কি রহ কি এটা কোনো অঙ্গ দেহের ভেতরে আছে এটা কি কোনো অঙ্গের মত নাকি এটা অন্য কিছু দেহে তো কত কিছু আছে পাগস্থলী আছে কিডনি আছে হার্ট আছে রুহ আছে রুকি রুকি এমন কোন অঙ্গ আল্লাহ বললেন না বন্ধু আপনার কাছে ওরা করেছে জিজ্ঞাসা করেছে রুহ আপনি বলে দিন হলির রুহ মিন আমরি রহবে এটা আল্লাহর একটা নির্দেশ এটা দেহের ভিতরে খুঁজা যাবে না এটা নির্দেশ হিসেবে আছে যখন আবার নির্দেশ উঠে আনিবে বের হয়ে চলে যাবে দেহ পড়ে কখনো জিজ্ঞাসা করেছে চাঁদ কি তামাশা কি এটা এরকম কেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে প্রশ্ন করলে আল্লাহ তাল্লা প্রশ্নের জবাব শিখাই দিচ্ছে বন্ধু বলে দেন চাঁদ সম্পর্কে আপনাকে জিগায় বলেন এটা মানুষের জন্য সময় নির্ধারণের আমাদের এক মুরব্বী বলে চাঁদ সূর্য এবার কিসের ঘড়ি হ্যাঁ কথাগণ নয় কিসের ঘড়ি ঘড়ি চাঁদ সূর্য ইবাদতের ঘড়ি মানব জীবনের সকলে ইবাদতের সম্পর্ক চাঁদসূর্যের সাথে আছে নামাজ বলেন রোজা বলেন হজ জাকাত চাঁদসূর্যের সাথে তাল্লাস হজ নামাজ পড়বে সূর্য হয়ে গেল হজরের রক্ত শেষ হয়ে গেল জহর পড়বে সূর্য হেলে যাচ্ছে তো জহরের রক্ত শুরু হয়ে গেছে সায়া এমসিল দুই গুণ হয়ে গেছে আসরের রক্ত শুরু হয়ে গেছে যুবক বাইরা সূর্য দিয়া নামাজের রক্ত ঠিক করা হয় নামাজের সম্পর্ক সূর্যের সাথে আছে सूर्योदिया बसर गणना सूर्य दया चाँद दिया इबादत है जमन रमजान रोजा रखबे चाँद देखे रोजा राखे चाँद देखे ईद कर ईद कर चाँद देखे ईद कर चाँबदे हजर आहकाम सम्पर्क आ चाँदर एत तारीखे मीना मुजदारिफा रिजापन আলমকে জিজ্ঞাসা করে আনিল মাহিদ আল্লাহ নবী আল্লাহ উত্তর শিখায় দেয় উত্তর প্রদান করে কিন্তু মমিনরা প্রশ্ন করতেছে নবীদের ঠেক দিতে না গনিমতের মালগুলো কিভাবে বন্টন করবে কে পাবে হকদার কে মাস আল্লা জানবে আমল করবে আনফালেরে আয়াতগুলো আপনাকে মালে জিগে সম্পর্কে জিজ্ঞাসা করেছে মালকে নিবে মালের কারণে কিন্তু বিজয় দেয় নেই ইমানের কারণে বিজয় দান করেছে সুতরাং এই মালগুলোর মালিক কিন্তু আবার যারা কোরাইছে তারাও না যুদ্ধ যারা করছে তারাও না এগুলোর মালিক আল্লাহ আর আল্লাহর রসুল এগুলোর একদ্রবা আয়াত নাজিল হইলীতে মালে গনিমৎ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করেছে। পৃথিবীর কোন পয়গম্বরের জন্য যুদ্ধে আল্লাহ আমাকে তার ভেতরে একটা হলো আমার জন্য আল্লাহ তালা মাল এগনিমত হালাল করেছে এটাও একটা মুসলমান কাফের যুদ্ধ হলে যুদ্ধে লব্ধ মাল পাওয়া মাল এটা মুসলমানের জন্য হালাল এটা আল্লাহ রসুল যে যুদ্ধে সামিল আছে এই মাল কার আল্লাহ বন্টনটা আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশ মতই হইতে থাকবে একক সত্র মালিকানা আল্লাহ আল্লাহ নবীর যে মাল কুড়াইছে আল্লাহর রসুল ইচ্ছা করলে তারে কিছু না দিয়ে একটা দরিদ্রকে দিয়ে দিতে পারে যার ঘোরা দরকার তার ঘোরা দিতে পারে যার টাকা দরকার তারা টাকা দিতে পারে কাউকে বঞ্চিত করার অধিকার নাই কারণ দিলের ভেতরে মাল রাখা যাবে না আল্লাহ নির্দেশ নবীর আল্লাহটা দিলের ভেতরে রাখতে হবে তাহলে এটাই মাল মাল ঘুরেছ তাই বলে মালের মালিক তোমরা না বন্ধু আপনি বলে দেন গনিমতের এই মাল গুলার মালিক আল্লাহ আল্লাহ রাসুল তারা শুধুমাত্র দিলের ভিতরে রাখবে নয় অথবা যারা যুদ্ধ করে নাই তাদের দেবো না যুদ্ধ যারা করছে তারা মাল নিব নয় মালের মালিক আল্লাহ আল্লাহ নবী আল্লা নবী दिल्ली सबल मिला कर नबी जा मानवी आल्लासुलमिन যদি তোমরা মৌমিন হো তাহলে যে যে মাল ঘুরাই ছিল সব মালগুলা গুলা সরকারের দো সামনে ফেলে দিল্লা মালের মোহাব্বত নাই রসুল অথবা আল্লাহ যে নির্দেশ দিতেছেন এইটা তাদের দিলের ভেতরে আছে আল্লাহ আল্লাহর নবীর নির্দেশ দিলে এবং তাকুয়া থাকার কারণে বদরের তিনশো জন দিয়ে আল্লাহ বিজয়ের মালা উদ্দিন করেছেন তরবারি ঢাল নাই অস্ত্র মুসলমানের হয়েছে শুধু এরকম নয় মুসলমানের থাকবে ইমানি পাওয়ার মুসলমানের থাকবে আমলি পাওয়ার যেরকম হজরত রিবি আমের রাজি আল্লাহ আনহুকে হজরত রিবি আমের তিনজন সাথী নিয়ে রুস্তমের সাক্ষাৎ চলে গেলেন রুস্তম জিজ্ঞাসা করল মুসলমানরা তরবাড়িতে সজ্জিত হয়ে এখানে আসছ কেন কে রোমকদের সাথে যুদ্ধ করার জন্য তোমাদেরকে সাহস প্রদান করাইল কোন সাহসে আইলা কার ইসারায় আসলি আমের বললেন কোন মানুষের ইশারায় আসেনি তুমি মানুষের ইসারায় যুদ্ধ করতেছ রোম সম্রাটের ইশারায় যুদ্ধ করতেছ আমরা কোন মানুষের ইশারায় যুদ্ধ করতে আসিনি যেহেতু আমরেল্লা আল্লাহর নির্দেশে তোমার এই পর্যন্ত আইছে কি উদ্দেশ্য নিয়ে এসেছ এসেছি আল্লাহ আল্লাহর গোলামিতে পৌঁছানোর জন্য যুদ্ধ করতে আসছে মসনদ উদ্দেশ্য নয় রং সম্রাটের মসনদ দখল উদ্দেশ্য নয় উদ্দেশ্য আল্লাহর হারানো গোলামদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়া রোস্তম বলে কি সম্বল নিয়ে যুদ্ধ করতে আইস গায়ে আছে সেরা পাঞ্জাবি আর হাতে আছে ভাঙ্গা তরবারি এই নিয়ে আর রোম সম্রাটের সাথে যুদ্ধ সাথে। কর্লাহু বললেন গায়ের জামা দেখেছ হাতের ভাঙ্গা তর বাড়ি দেখেছ কিন্তু এই তরবারি যে হাতে আছে অথবা এই জামা যে গায়ে আছে ए देहर भेतरे मान आई क्या परीक्षा करते चाओम सम्राट बाहन सब चर पलर सामने हाजिर करो और तुम्हार अस्त्र सब चे धार तरबारी हजिर कर प्रमाण करब ভাঙ্গা তরবারি দেখে হাসতে হাসতে রুস্তম বীর পাহলান একটাকে হাজির করছে তার হাতে অশ্রাগারের সবচেয়ে পাওয়ার ফুল তরবারি যেটা সেটা দিয়েছে হজরত রিবি ইবনা আমের भांगा तरबाड़ी अल्लाहत चकचक तरबंडित अवस्था उठा तर तीन सदस्य गए तीन सदस्य पावर ना मऊ मिन पावर ए भांगा तरबड़ी एम एक देह देहटा मर्दे मऊ मिन देह এই ভাঙ্গা তরবারি এমন একজন মুমিনের হাতে ছিল যেই মুমিনের দিলের মধ্যে আছে ইমান সত্যিকারের ইমান যে ইমানের চমক তার হাত দিয়ে বের হয়েছে চমক ইমানদারের হাত দিয়ে তর যখন বের হয়েছে তো ভাঙ্গা তরবাড়ির তেজ বেড়ে গেছে এবং কাফের চকচকা তরবারি দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেছে সুভাঙা আল্লাহ বলেন এটা মুমিনের ইমানের পাওয়ার আমাদের যে হাল আমাদের কোথায় আছে তার নাম মমিন নয় অথবা মুসলমানের ঘরে জন্ম নিলেই সে প্রকৃত মৌমিন নয় প্রকৃত মৌমিন হইতে হলে কিছু গুনে গুণী হইতে হবে হবে যদি কেউ নিজেকে মুমিন হিসাবে দাবি করতে চায় আর হিসাবে সত্য সত্যই আল্লাহর নসরত জমিনে চাই তাহলে মমিনের দিল কেমন হবে আল্লাহ তালা ওটা বলে দিতেছেন মোমিনের দিল হবে এমন যে মমিন আল্লাহর কথা শুনলে আল্লাহ আল্লাহ বলেন্লা দিন ইদা জুকির তালে হিম আয়া তুহু যা দুম ইমানা এমন মুমিন আল্লাহর নাম শুনলে আল্লাহর আহ্বান শুনলে আল্লাহর নির্দেশ শুনলি আল্লাহর ভয়ে তাদের দিল খেপে উঠবি বদরের ময়দানের মুমিনেরা। গনিমতের মাল কুড়াইছে কিন্তু যখন আল্লাহর ঘোষণা শুনেছে মালের মালিক তারা না। গুলোর মালিক আল্লাহ আর আল্লাহর উঠেছে সামনে ফেলে দিছে আল্লাহর নাম আল্লাহ তালার নির্দেশ তাদের কানে আসার সাথে সাথে আল্লাহর ভয় তাদের দিল ক্যাপে উঠবে এ ভয়টা হলো মমিনের দিলের হাল যার ভেতরে আল্লাহর নামের এমন ভয় নাই সে দাবিতে ভাই আসলে প্রকৃত মোমিন হিসেবে আল্লাহর দপ্তরে তার নাম নাই নাই। যার আল্লাহর নির্দেশের প্রতি কোন খেয়াল নাই যেমন নামাজ পড়া আল্লাহর নির্দেশ এদিকে খেয়াল নাই জাকাত প্রদান আল্লাহর নির্দেশ খেয়াল নাই रोजा रखा आल्लर बेचे थका आल्लर निर्देश ख्याल से सकल अपराध कर बढ़ाएर कथा कख स्मरण कर दिल दिल भय पैदा है ना সে আসলে আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমতুল এসকে মাজাজির দ্বার বোঝাইছেন দেখো লাইলি মজনুকে মোহাব্বত করে লাইলির নাম শুনলে মজনুর ভালো লাগে লাইলির নাম শুনলে মজনুর ভালো লাগে মজনুর নাম শুনলে লাইলির ভালো লাগে লাইলির কোন নির্দেশ মজনু পালন করাটা সাহাযাত মনে করে মজনুর কোনো নির্দেশ লাইলি পালন করাটা এটা নিজের জন্য ভাগ্য মনে করে কারণ দুইজনের মাঝখানে আছে মহাব্বতের সিদ্ধান্ত मोहब्बत आल्लर नाम सुनले मौम लगे आल्लर निर्देश पालन करा मौमिन निजे भाग्य मन कर রাজনৈতিক কোন কাজ করা কি যেমন ওগুলো খেয়াল করে দেখছিলা। মন্ত্রী বলেছে এ কারণে কোন শীতের মধ্যে তুমি মন্ত্রীকে আগায় আনার জন্য পঞ্চাশটা মোটর সাইকেল নিয়ে দৌড়াইলা কুয়াশার ভিতরে আমার সাথে একজনের দেখা কয় হুজুর মারাত্মক জ্বর দোয়া করেন ওষুধ খাই ভালো হয় আগায় আনতে গেছিলাম ওই যে ফজরে রাগ দেয় যে হুন্ডা চালাইছে এই জ্বর এখনো পর্যন্ত ছাড়েনি আমি বললাম ভাই দেখো আমাদের ইমান কত দুর্বল এমপি কে খুশি করার জন্য ভোর রাত্রে নিয়ে দশ কিলোমিটার দূর থেকে পঞ্চাশ জন যুবক কি এমন কষ্ট করে কোনদিন হাজিরা দিছিলা। যদি জীবনেও একটা দিটা। তাহলে বুঝে যে আল্লাহর মহাব্বত তোমার দিলে আছে তো আল্লাহ তালা তোমার ওপরে রাজি হয়ে যাইতো এরকম তো করো না সরল আলোচনা বিজয় চোখে দেখি না আমরা আমাদের দিলের এই হাল হওয়ার কারণে আমরা আজকে কাফের মুশ্রিকের পাচাটা গোলামে পরিণত হয়েছি আমাদের দিলে যেমন मोहब्बत नई रोजारोहत नई सुन्नतर मोहब्बत नई दिल्ली मानस मानुष जत काली अथवा महिला ओगर दिल्ली भागा जे कारण शक्ति नाई আগের জমানার তিনজনার যে পাওয়ার ছিল ষোলো কোটি ওই পাওয়ার নাই যদি ষোলো কোটির ওই পাওয়ার থাকত অন্যায় অপরাধ অকাতরে হতো না কয়দিন আগে মাহপিলে যেতেছিলাম মাহপিলে যাওয়ার সময় দেখলাম রাস্তা বন্ধ আমি নিজে জ্যামে দেড় ঘন্টা দাঁড়ায় রইলাম জিজ্ঞাসা করলাম কিরে ভাই দেড় ঘন্টার জ্যাম কেন गान, से। के से? से, हुजर सामने मासव्यापी गाच गोन उद्बोधन एक जन मंत्री एरा जर उद्बोधन करते मार्चव्यापी मासव्यापी जो हुजर मासव्यापी ज्व्यापी जेना मासव्यापी जुआ हो जुआ होगे। जुआ खेला मासव्यापी अर्धल्बन नाच एगुल एम पी मंत्री उद्बोधन करते षोलो कोटी मुसलमान बामिने जमीन जदिना তিনশো জনের ওই দশটা ইমানদারের কাফেলা জমিনের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করার অধিকার তোমার মতো বেয়াদবের নাই যে গান উদ্বোধন করে দেব জেরা বে বিচারের তুমি এ হলো আমাদের ইমান আমরা অথচ দাবিতে কিন্তু এক নাম্বার। আমরা বলে থাকি হুজুর যাই দেখেন না দেখেন ইমান ঠিক আছে আমাদের আমাদের ইমান ঠিক আছে দাবিতে আমরা এক নাম্বার। আগের জামানার ইমান কি ছিল আমরা দেশীয় শান্তির জন্য ইমান আমলের মজবুতিকে কোনো জরুরত মনে না করিয়া দেশীয় সমস্যা বলতেছি এটা আমাদের বাংলাদেশী সমস্যা আমরা দেশের শান্তি আর শৃঙ্খলার জন্য ইমান আমলের মজবুতি না করিয়া আমরা বিভিন্ন ঐক্যের পিছনে খুব মেহনত করতেছি চার দলের ঐক্য বারো দলের ঐক্য আঠারো দলের ঐক্য বিভিন্ন ধরনের ঐক্য গঠনের মাধ্যমে আমরা শৃঙ্খলা আর আন্দোলন করার মেহনত করতেছি খুব কিন্তু এই ঐক্য করতে যায় আমাদের ইমানদারদের চোখের সামনে শরীয়ত ইসলাম মিটে যেতেছে এদিকে খেয়াল আসছে আমাদের বর্তমান সময়ের মুমিন আর আজ থেকে তিনশো বছর আগের মুমিনের দিকেও একটু তাকায় দেখেন দেখেন আগে আজ থেকে তিনশো বছর আগে যখন এই ভারতবর্ষে ইংরেজরা প্রবেশ করেছিল ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করার কারণে শুধুই মাত্র মুসলমানদের ক্ষতি ক্ষতি কারণ হয় যেমন আলিয়া হইছে কলেজেরও প্রিন্সিপাল হয়েছে তারা যেমন মুসলমানদের ইবাদ মতো করে নিছে তেমন কিন্তু ওরা পূজাখানা যেগুলো মন্তব্য ওইগুলো কিন্তু ওরা দখল করেছে गोटा हिंदुस्तान कब्जार खरब होते हिंदू मुसलिम ओक्य गठन कर इंगज राण मुसलमान हिंदू देसलिम भाई स्वाधीनता सार्वभम करुद्ध करब इंग तत्कालीन समय प्रचलित सियात जरा करत तरह भिल आजमल मरभुम एक सियासी सियासी मुसलमानी हिंदू मुसलिम ओक्य गठन करते मुसलमान रा दे हिंदू सार दे मुसलमाना कि सार दे मुसलमान दर सार मुसलमान दिल्ली जमे मसजिदे गांधी गहर मेम्बर जगह कुरबानी हुआ जमे जाएल हिंदू गौमता के, के सम्मान कर আর মুসলমানরা কোরবানির সময় গরু জবাই করে নিষিদ্ধ ঐক্য হইলে গোমাতাকে সম্মান করলে তারাও আমাদের কিছু সম্মান করবে ভাই ভাই হইয়া ভারত থেকে ইংরেজ তারা হোক প্রস্তাব গুলা খারাপ না কিছু স্যাক্রিফাইস হতেই পারে বিজয়ের জন্য এদের ভিতরে কেউ কেউ বলে ভালাইলো হুদায় রসুল কত স্যাক্রিফাইস করছে আমরা এমন কিছু মাইনে নিলে অসুবিধা কোথায় মিটিং হবে কয় দিল্লিতে মিটিং মুসলমানদের প্রতিনিধিত্ব কে করবে কয় মুসলমানদের পক্ষ থেকে মুস্তি মাহমুদুল হাসান দেওবন্দিকে এখানে বক্তব্য প্রদানের জন্য বলা হতো হিন্দ হিন্দুুল হাসান কাছে মুসলমান এবং হিন্দুদের কাফেলা হজরত আমাদের হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে আপনি আমাদের এই এই মাধ্যমে ঐক্য গঠন করে দেন কবে মিটিং হবে মিটিং অত তারিখে হবে হজরত মাহমুদুল হাসান দেওবন্দি বলে দিলেন যে ঠিক আছে আমি দাওয়াত কবুল করলাম তবে আমি যাব না আমার কথাগুলো আমার তর্জমান জাফর আহমদ উসমানীকে আমি পাঠাই দেব সে বক্তব্য আর একজন ছিলেন জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই মাহমুদুল হাসান দেও বন্দি রহমতুল্লাহ আলহ তারিখ মতো জাফর আহমদ উসমানী বললেন জাফর আহমদ তুমি ওই কনফারেন্সে যাও যা ঐক্য ভেঙে দিয়ে একবার কি বললে ভেঙে দিবা বলবা যে মুসলমান তাদের গায়ে ইমাম থাকতে তাদের দেহের ভিতরে ইমাম থাকতে তাদের গায়ে এক ফুটা রক্ত থাকতে শরীয়তে ইসলামের একটা বিধানকে কর্তন করে তারা কোন কাপড়ের সাথে ঐক্য গঠন করতে রাজি না একটা বিধান কর্তন করে ঐক্য হবে না এটা জানাই দি একবার জাফর আহমদ উসমানী রহমতুল্লা বক্তব্য প্রদান করলেন ঐক্য হবে ভালো কথা কিন্তু টুকরা টুকরা হয়ে গেল তাদের এই যা ছিল রাজনৈতিক কৌশল সব লন্ডভন্ড হয়ে গেল আজমল মরহুম ওই দিন থেকে জাফর আহমদ উসমানীকে দোস্ত দুশ্মন বলে ডাকতেন দোস্ত বলতেন ইমানদার এরকম হবে যে তাদের গায়ে ইমান থাকতে তারা শরীয়তের বিধানকে কর্তন করা তারা পছন্দ করবে না তাদের ইমান এরকম হবে फांस झुलते गोटा भारतवर्ष स्वाधीन हिंदे रक्त बदलते रक्त बदलते कारण तार शरियत इलाम के ऐक्य गठन कर মুসলমানরাই এ ভারতবর্ষ থেকে ইংরেজদের থানা ভবনে হাজি মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই যে ঘরে থাকতেন ও ঘরের ভিতরে আগুন ধরানো আছে কারণ ইংরেজরা ঘরের চতুর্দিক দিয়ে আগুন জ্বালাই ছিল এখনো পুরা কাঠ লাগানো আছে স্মৃতির স্বরূপ কারণ হাজি মহাজির মুখী ঘরের ভিতরে এবাদত বন্দী করতেছেন ইংরেজরা হাজির সাহেব কোথায় খাদিম বলে হাজির সাহেব ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে আগুন ধরা দিছে হাজি ইমদাদুল্লাহ মহাজির মুখী ঘরের ভিতরে এবাদতি ব্যস্ত কুঠুরিতে ঢুকেছে দেখে হাজি সাহেব আল্লাহর বান্দা গোলামিতে ব্যস্ত রয়েছে ব্যস্ত রয়েছে আল্লাহর কদমে পুরা আল্লাহর কদমে হাজিরায় রয়েছে আমাদের ইমান যদি ওই রকম থাকতো কোটি মুসলমানের দেশে কোন দিতাম না যারা নাস্তিক যারা ইসলামকে কটাক্ষ করে কথা কয়ে যারা কোরআনকে কটাক্ষ করে কথা কে ওদেরকে রাষ্ট্রীয় মদে রাষ্ট্রীয় মর্যাদা দিয়া মুখোমুখি হইতে হবে আর যদি আবার ইমান ঠিক করা যায় তাহলে ওই দিনও বেশি দূরে নয় যে আবার মসনদ আমাদের কদমের নিচার নেই কোন ঈমানদারকে আল্লাহ তাআলা মসনদ দিবেন ওই ঈমানদারকে derajat দিবেন মসনদ দিবেন যেই ঈমানদারের দিলে الحال এরকম হবে ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا زَادَتْهُمْ إِيمَانًا عَلَىٰ رَبِّهِمْ يَتَأَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا, ومما رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ হুমুল হাক উল হুমলুক মিনু না হাক উল হুমুল হাক লহুম দার জাতিহীন লহুমদার জাতীয় থেকে সত্যিকারের মুমিন যারা তাদের জন্য তাদের সম্মানের মুমিনকে আল্লাহ তালা বাস্তবে প্রদান করবেন না যাদের মধ্যে সত্যিকারের ইমানের গুণগুলা খুঁজা পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তালা আবার দ্বারা জাত দিবেন মর্যাদা ফিরায় দিবেন আসার সাথে সাথে দিলে কম্পন লাগবে এ যুবক তুমি চিন্তা করে দেখো আল্লাহর নির্দেশ তোমার দিল কাপায় কিনা যদি না কাঁপায় তাহলে তোমার আমার ইমান এখনো হাতেই কথা ইমানে পৌঁছে নাই আগের জমানোর মানুষদের আল্লাহর নির্দেশ আসলে ইবনুল মুবারকের এতেকালের পরে আবদুল্লাহ ইবনুল মুবারকের এক বন্ধু স্বপ্নে দেখি আবদুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভেতরে ঘুরা করে জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ ইবনুল মোবারক আল্লাহ তো আপনাকে দামি মর্যাদার জান্নাত দান করেছে আব্দুল্লাহ আল্লাহ আমি যে জান্নাত পেয়েছি আমার বাড়ির সামনের যে কামার লোহার লোকটা কয়েকদিন আগে মারা গেল তাকে আল্লাহ তালা আমার চেয়েতে বড় মর্যাদার জান্নাত দান করেছে লোকটার ঘুম ভেঙে গেলে ওই কামার লোকটার বাড়িতে চলে যায় তার গুণ সম্পর্কে জানতে চায় তার যায় বললেন। তার জান্নাতের যে কি আপনার স্বামীর জান্নাতটা বড় আপনার স্বামীর কি কোনো গুণ বলবেন কি গুণ তার ভেতরে ছিল কামারের স্ত্রী বলতেছে আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল आल्लार निर्देश मूल्यायर निर्देश पालन सब चाहे लोभ हमारे भेतरे आल्ला निर्देश मूल्य आल्ला गुलरे कमन बुझी नहीं লুহা পুড়ে পুড়ে হাতুরির দ্বারা লোহা পিঠাই বানাইতেন হাতুড়ি হাতুড়িটা মাথার উপরে উঠাইছি এমন সময় যদি মসজিদের মিনার থেকে হাই আল্লাহ আওয়াজ বেরোয় আসত আল্লাহ আকবার আল্লাহ আকবর আওয়াজে আজানের ধনি আমার স্বামীর কানে এসে গেলে दुनिया करते हाँड़ी पेसन दिख दिए जगह दाड़ी मस्जिद रवाना दी, दी मानस लोहार बोले डाक কিন্তু তুমি কিন্তু দেখলা তোমার নির্দেশের মূল্য আমার কাছে আছে তোমার আজানের মসজিদের আহ্বান কামার বলে ডাক দিলেও তুমি কিন্তু লোহার বলে ডাক দিও না তুমি কিন্তু হাসরে তোমার গোলা আমার বান্দা বলে আমার একটা ডাক দিয়ে দিও আল্লা নির্দেশ আমাদের তকবিরের আওয়াজেই কি রহমতের ফিরিশটা জমিনে নেমে আসবে আগের জমানার মুসলমানদের প্রতি মদ আসতো আল্লাহ এর কারণ তাদের ইমান ভালো যে এক্লার বান্দা মসজিদের গেটে যায় দাঁড়াইছে মসজিদের জামাত কখন দাঁড়াবে মসজিদের গেটে যায় জিজ্ঞাসা করতেছেন জামাত কখন হবে ওই মসজিদের দরজার ভিতরে ব্রাহিম দাঁড়াইছেন इब्राहिम साथ दिल क्या चोप दिया पानी बैर हो गिकार केंदे दिए এটা হলো ইমানদারের দিলের হাল ইব্রাহিম আধাম মসজিদের আল্লাহর মোহাবতি আল্লাহর ভয়ে আহ বলল তোমার ওই আহ টা আমাকে দিয়ে দাও আর আমি যে মসজিদ জামাতের সাথে নামাজ আদায় করেছি আমার নামাজটা তুমি যাও। লোকটা বলে আমার জবানের আহের উপরে তোমার এত লোক কেন জামাতের আমায় নামাজ আমার জবানের আহটা কেন তুমি নিবার চাও ইব্রাহিম বলে দেখলাম তুমি যে আহটা বলেছো এই আহটার মধ্যে আল্লাহর বয় আছে এ আহটার ভিতরে আল্লাহর মোহাবত আছে এ কারণে তোমার জবানের আহাটা নূর দিয়ে পেঁচানো অবস্থায় আকাশের দিকে দরজা খুলে গেছে ভাবলাম আল্লাহর বান্দার একটা আহ যেটা আকাশে চলে যায় অমন মালিকের ভয় আর মালিকের প্রেমওয়ালা একটা আহ্নয়ে যদি মিজানের পালার কাছে দাঁড়ানো যায় তাইলে নেকির পালা ওঝুমদার বানায় মালিকের আমাদের কি এমন কালবি হালাত এখন আর বাকি আছে আমাদের মুসলমানদের ভেতরে কি মুসলমানদের ইমানি জজবা আর লজ্জাত এখন রয়েছে আমাদের ভেতরে ঢুকেছে দুনিয়া দারি আমাদের ভেতরে ঢুকেছে রাজনীতি আমাদের ভেতরে ঢুকেছে এই তো মুসলমানদের হাল এ কারণেই তো বছরের পর বছর ইবাদত ছুটে গেলে কোনো আফসোস হয় না কিন্তু আমাদের ব্যক্তি জীবনে স্বার্থের কোন জিনিস আমাদের হাত হয়ে গেলে আমাদের আমাদের তখন কষ্ট হয় আর এই যে মুসলমানদের এই হালাত বাস্তব কারণ হল মুসলমানের সাথে কারণ কারণ আল্লাহর কালামের প্রত্যেকটা কালিমার সাথে আবার কালিমার বড় জটিল সম্পর্ক দিল যে এরকম হবে এর জন্য তো ভিতরে ইমান লাগবে এই ইমান থাকবে কিভাবে ইমান বাড়বে কেমনে পরের শব্দ আল্লাহ বলতেছেন করা হলে মুমিনের কিমান বাড়বে কে বলে এটা আওয়াজ করে জোরে বলেন কয় আপনার আমার মালিককে জোরে বলেন মালিককে সবাই মিলে আওয়াজ করে বলেন মালিককে আল্লাহ আসমানের মালিক আল্লাহ নিজে বলতেছে এই মানের হালটাকে যদি মজবুত করতে হয় তরিকা কি তরিকা হলো আল্লাহর কালাম তিল করলে আল্লাহর কোরআন কানে দিলে দিলের হালতের উন্নতি হবে আল্লাহর কালাম শোনাইলে শোনাইলে তার ইমান বাড়তে থাকবে মমিনের কানে আল্লাহর কালাম গেলে পরে মোমিনের ইমান বেড়ে যাবে এই কারণে এই কথাটা এই কথাটাই আমরা মুসলমানরা যতটুকুন বিশ্বাস না করি তারা ঠিক না এই কারণেই তো কাফেররা চায় না মুসলমানের কানে কোরআনের আওয়াজ যাক এটা ওরা বরদাস্ত করে না এ কারণে যেখানে যেখানে কোরআন শিখানো হয় যেখান থেকে কোরআনের আওয়াজ ওরা গালি গালাস করে আসল কথা হলো ওরা কোরআনের বন্ধ করতে চায় কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় আওয়াজ দেওয়া বলেন আওয়াজ বন্ধ করতে চায় যেটা আমি বলতেছিলাম কোন গানের মজরিষে পুলিশের বাধা হয় কলেজ ইউনিভার্সিটিতে গুলাগুলির পরে ওটাকে সন্ত্রাসীদের আখড়া বলা হয় না ঠিক কিনা ধরে আওয়াজ দেওয়া বলেন ঠিক আওয়াজ আখড়া বলা হয় না কিন্তু মাদ্রাসা কুরআনের মার্কাজ গুলোকে কিন্তু ওরা সন্ত্রাস প্রজনন কেন্দ্র বলে মনে রাখবে মনে রাখবে এ শিখানো কিন্তু এই দেশের নেতারা যাদের কথায় চলে তেমন কোন দাদার বলি তোমাদের কানে দিয়ে বেড়ায় ঠিক কিনা করাসলমানের কানে কোরআন গেলে পরে তার ইমান বেড়ে যাবে وَإتس إ المُؤمنونَ الذيين إذاذا ذكر الله إن المُؤمنونَ الذيين إذاذا ذُكر الله إذاذا ذكر الله وَج قلوبُوهم وَإذا تُثلَهِيا تُهُ ইমান বাড়বে কে বলে কথাটা কে বলে জোরে বলে আওয়াজ ফেরা আরো জোরে বলেন কে বলে কে বলে মুমিনের কানে কোরআন গেলে মুমিনের ইমানের উন্নতি হয় আর একটা বাপ দাদাদের উন্নতি হয় কাফের উন্নতি হয় আবার বলি মমিনের কানে কোরআন উন্নতি হয় কাফের কানে ওপর আন গেলে উন্নতি হয় কিন্তু মোনাফেকের কানে কোরআন উন্নতি হয় না কিন্তু মুনাফেকের কানে কোরআন বাজাইলে পরে ইমানের উন্নতি হয় না জোরে আওয়াজ দেওয়া বলেন ঠিক জড়ে আওয়াজ দেওয়া বলেন এ কারণে কোরআন তাদেরকে উন্নতি করবে না যেমন খলিফা সানি হাজরত উসমানকে যেদিন শহীদ করার জন্য মোদিনার লোকেরা ঘেরাও করেছে মদিনার কারা এরা উসমানিরসান তাদের ঘরে পৌঁছেছে এরাও আজকে উসমান এগানী কে করতে চায় শহীদ করতে চায় ওসমান খলিফা উসমান এমন একজন ব্যক্তি ছিলেন মদিনাতুল মন দুর্ভিক্ষ সিদ্দিকে আকবরের খেলাফত আমলে মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ عنہ রেওয়ায়ত করেন মদিনায় কোটা মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল খাদ্য সংকট দুর্ভিক্ষের মধ্যে সকল মমিনা খলিফা হজরত সিদ্দিক এসে বলতেছে আমির মদিনায় দুর্ভিক্ষ আপনি আমাদেরকে পুন করেন কিভাবে আমরা দুর্ভিক্ষের সময় আল্লাহর ইমদাদার সহযোগিতা পাই সিদ্দিকে আকবরের নসিহত এইদিকে তখনও কিন্তু খলিফা সিদ্দিকে আকবর নামাজ আর ধৈর্যের কথা বলতেছেন অপরদিকে গনির তখনো পর্যন্ত শত শত উটের পিঠ ভরা মাল সহ বিরাট বড় একটা উটের কাফেলা তখন সিরিয়ার থেকে মদিনায় ঢুকতেছে হজরত করেন। মদিনার ব্যবসায়ীরা খুশি হয়ে গেলার ব্যবসায়ীরা দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে মালগুলো মদিনায় লুকলে ব্যবসায়ীরা সবাই যা হজরত উসমানের পাশে যায় দাঁড়ায় বলে ওসমান মালগুলা সস্তা ধরে এবার সেরে দেন মদিনার দুর্ভিক্ষ ঠেকায় হজরত বলে কয় ব্যবসা জীবনে কথা বাদ দিয়ে বলো কয়েক টাকা লাভ দিবা সবাই মিলা পরামর্শ করে কয় ঠিক আছে বিশ লাভ দিবনি একশো তে টাকা লাভ দিব হজরত বলে আরেক উপরের দিকে বারো मतलब मस्जिद चले गई कर लो सबा मिले बुद्धिरा बोले पंचाश टा लाभ जीवन एक सौ ते पंचा তোমাদের মত বোকাদের সাথে চলে না আমার দরজায় এমন কাস্টমার দাঁড়ানো আছে তোমার কাছে বেসরকারি সব নিরাশ হয়ে বের ঝেড়ে যেতেছে হজরত উসমান বললেন এ ভাই জানা একদিন মাল বেচ আজকে মাল বন্টন করো এতদিন তোমাদের সাথে ব্যবসা মুসলিম। মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই রোজা থারে কয়াকম্বর ঘুমায় থাকবে আমি উসমান খাব আর আমার বাহিনা খায় থাকবে आमी खाना खाय सरकार शत शत उठे पीठ जत माल आकल माल गोला तुम्हारे सबा मदिनाई बंटन कर दजरत अब ना अब्बास মালয়েশিয়ায় বাড়ি কিনছ লন্ডনে ফ্ল্যাট কিনছো আর আমেরিকায় জায়গা কিনছো গরিবের শোষণ করে করে রাজনীতি করে করে খেদমত করার কথা বলে বরণ হয়েছ আর হজরত উসমান যতদিন পর্যন্ত খলিফা হন নাই ততদিন মানুষের হন নাই ততদিন আকবরের খেলাফতী উমরের খেলাফত মোলে উসমান বড় ধনী বড় ধনীটা যখন খলিফা তোমার হয়ে গেছে তখন খ্যাতমত করতে করতে ফকির হয়ে গেছে যেদিন খলিফা উসমান করেন সেদিন করে এক কেজি চাল ছিল এরা দেির খা এরা নির্যাতক আর বর্তমান সময়ে যারা আছে তারা সেবার নামে শোষণ করে সেবার নামে তারা শোষণ করে বেড়ায় খাদে মইলে নাই এই কারণে হয় ঠিক কিনা তারা আবার জন্য গুলাগুলি পরিণত হয়েছে আর তারা করেছে খেদমত যখন এই খেদমত চলে তখন উসমানার ঘরে ঘরে পৌঁছেছে তিন হাজার মুনাফেক এক জায়গায় হয়েছে আশ্চর্য সংবাদ হলো এই মুনাফিক রাজেদিন খলিফা উসমানকে শহীদ করার জন্য ঘরের ভেতরে ঢুকে পড়ছে এই খলিফাদের এই খলিফার নেতৃত্ব যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছে এমন কিছু সাহাবিও ভিতরে ঢুকে পড়েছে এই সাহাবিরা যখন মোদিরায় মুনাফিকদের ভিতরে ঢুকে পড়ছে এই ঘটনা শুধু ওইখানে নয় ঠিক এখনো এখনো কিছু আছে যারা ইসলামের ক্ষতি করতেছে তাদের ভিতরে ঢুকে উঠছে যেমন আমার কাছে আইসে কিছু মন্ডের মরিদরা আইসে আমার হুজুর বান্দা তো পড়ে গেছি সুখী কেমন এই কথাই বলছে তুই বান্দা বললেন কেন আমার এলাকার সবাই গেলাম আটকা পরে এটা আজকে পুরাতন নতুন ইতিহাস নয় এটা পুরাতন ঝিকা আওয়াজ দেওয়া বলেন ঝিকা ধরে বলেন মুনাফেকদের ভিড়ে মুমিনে যায় शहदते दिन मुनाफिक आश्चर्य संबाद भाई जो हजरत उम्मान घर ढुक से हजरत उम्मान तक कुरान मजिदे तेलावत करते आल्ला कलम तेलावत हजरत उम्मान करते अल्लाहार्लावत करते हजरत उमान कुरान सामने बयान कर सब तुम मारे चाओ तुम्हरा क्या मारते चाओमरा नाम जरत उमान बक्तव्य प्रदान करजरत उमान तीन कारण मानस हत्या क्यों जो जेना तेले तेरे हत्या হজরত উসমান বলে মা মুসলমান হওয়ার পরে তো জেনা করি নাই করি নাই যখন কাউ ফেলছিলাম জাহিলিয়াও জেনার দাগ গায়ে লাগে নাই আল্লাহ আমার কেন আমি কোনও করি নাই শরীয় আমি কথা বলি নাই তাইলে কেন আমার গলা নামাই বা কোন কারণে হজরত উসমান যখন কোরআন পড়তে ছিলেন আর কোরআনের ব্যাখ্যা করতেছিলেন যারা ধুঁকে মুমিনের সামনে কোরআন করলে মুমিনের ইমান বাড়ে মুমিনের সামনে উসমানের কোরআনের খেলাওয়া যখন হয়েছে তারা পিছনে চলে গেছে কিন্তু মুনাফে কাইশা উসমানের গরদানে বসায় দিছে রক্তের ফোটা গুলো প্রথম ফোর আনের উপরে পড়েছে এ কারণে হাসরের কঠিন ময়দানে কোন শহীদের সাহা আদাতের সাক্ষর ঢাল দিবি কোন শহীদের সাহা সাক্ষর তরবারি দিবি ইমান তাহলে মমিনের একটা গুণ মুমিন আল্লাহর নির্দেশ কাইপে উঠবে ভেতর কাঁপবে মমিনের সামনে কোরআন পড়লে মমিনের ইমান বাইরে যাবে মুমিন সব সময় আল্লাহর ওপরে তক্ষ করবে কারো করে এই কথা কন্যা জোরে বলেন কারেন্সাওয়ালি হবে জোরে বলেন কার উপরে হবে রাজনীতিকের তাক কার উপরে হবে আল্লাহর উপরে সকলের তাবাকুল হবে আল্লাহর উপরে এগুলো মোমিনের কল যদি মমিন এই কল গুলো ধরে রাখি তখন এই মুমিনকে আল্লাহ আমাদের উপরে আবার আল্লাহর সন্তুষ্টি আসবে রহমত আসবে বরকত আসবে